ama ik wa da'aftu Allah rabbi wa alaykum wa rahmatullahi wa بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه, والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحساني الى يوم الدين رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم قالوا ان لا صاحران يريدان ان يخرجاكم من ارضكم بالسحر هما ويذهب بابريقتكم المسلح فاجمعوا كيدكم ثم صفا وقد افلح اليوم من استعلا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব আলমীর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজনী সাল্লাহ আলিহিস্লামের উপর আল্লাহাক সুরায় তোহার আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি আর এর আগে পরে আয়াতগুলিতে মৌসা আলী সালামের ঘটনা যা ফেরাউনের সাথে ঘটেছে তার কিছু অংশ বর্ণনা করেছেন মহান আল্লাহ এর সাদ করছেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের সম্পর্কে যে তারা বলেছিল মূসা এবং হারুন আলিহমা সালামকে যে এই দুইজন হচ্ছে জাদুকর এরা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় এবং তোমরা যে ভালো আদর্শের ওপর রয়েছ সেই আদর্শ থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায়। সুতরাং এই অবস্থায় মূসাকে ছেড়ে দেওয়া হবে না ফাজমে ও কাইদা সুতরাং তোমরা তোমাদের কৌশলকে মজবুত করো সুম্মা সাফফা তারপরে সারিবদ্ধ হে উপস্থিত হও ওয়কাদ আফলাহ আল ইয় মামান আর আজকে সেই ব্যক্তি সফল কাম হবে তারাই সফল কাম হবে যারা বিজয়ী হবে অর্থাৎ যে জাতুঘরদের প্রতিযোগিতা মোসা আলী ইসালামের সাথে এ সম্পর্কে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা বলল যে আজকে তারাই সাফল্য লাভ করবে যারা বিজয় হাসিল করবে সুতরাং এই বিজয় অর্জন করতেই হবে তারপরে তারা বলল মোসা আলী সাল্লামকে সম্বোধন করে কালু ইসা তারা বলল হে মূসা ইম্মা আনতুল কেউ আউ্লা আচ্ছা এই প্রতিযোগিতা ঠিক আছে শুরু হতে যাচ্ছে আগে তুমি নিক্ষেপ করবে লাঠি আর তোমার জাদু দেখাবে না আমরা জাদু শুরু করব। মৌসা আলি সাল্লাম বললো না তোমরাই করবে এতে বড়ই রহস্য রয়েছে যাতে করে যা কিছু তাদের জাদুর ক্ষমতা দেখাবার দেখিয়ে দিক আর তা দেখে নেওয়ার পরে যখন মূসা আলি সাল্লামের মোজেজা প্রকাশ পাবে আর সেই মোজেজার মাধ্যমে এই জাদু ধুলিস হবে তখন সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল নিশ্চিন্ন হবে লোকেরা ভালো করে উপলব্ধি করতে পারবে এই জন্য মূসা আলী সাল্লামকে যখন তারা বললো ইয়া মূসা হে মূসা ইম্মান কিয়া তুমি নিক্ষেপ করবে তোমার জাদু ওয়া ইম্মান না কুন আউ আলামান আলকা। নাকি আমরা প্রথম নিক্ষেপ করব, জাদু শুরু করব কালাবাল আলকু মুসা আলি সালাম বললেন বরং তোমরাই তোমাদের জাদু দেখাও তোমাদের যা কিছু আছে নিক্ষেপ করো ফয়েজা হেবাল ওহোম ওয়াইসি ওহুম ইয়ালো এলইহে মিনিম আন্না হাত সেই সময় তাদের রসিগুলি হাবল মানে রশি ওর জামা বহু বচন হচ্ছে হেবাল তাদের রসিগুলি আর তাদের লাঠিগুলি ইখাইয়ালো এলইহে মুসা আলী সালামকে লাগছিল তার ধারণা হচ্ছিল মিনসে রহিম তাদের জাদুর কারণে যে আন্নাহাত আসা সেগুলি ছুটাছুটি করছে দৌড় দিয়ে আসছে এতে আল্লাহ আল্লাহাকর্বুলাম স্পষ্ট করেছেন যে জাদুতে আসল জিনিসের মধ্যে রকমের আসল যে রূপ আসল জিনিস তাতে কোনো রকমের হ্রদবদল হয় না আসলটা ঠিক থাকে কিন্তু মানুষকে দেখে লাগে যে এই রকম হয়ে গেছে আসল মর্মে কোনো রকমের পার্থক্য হয় না সেটা আসলই থাকে যেমন মাটির গুলি করে রসগোল্লা আপনারা দেখেছেন ছোটোকালে জাদুঘরদের এইসব তামাশা আর আজকালও বিভিন্ন শহরে গ্রামে গ্রামেগঞ্জে আমাদের দেখা যায় এতে সেই মাটি রসগুল্লাতে রূপান্তরিত হয়নি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে মানুষকে জবাই করে দেখাচ্ছে আসলে মানুষকে জবাই করা হয়নি আপনাকে দেখতে লাগছে ওইরকম কোরআনে কেনে এ বিষয়টি কি স্পষ্ট করেছে ইয়াই ইয়ালো এলেইহি মুসা আলি সাল্লামের খেয়ালে হচ্ছিল মুসা আলি সাল্লামকে এইরকম লাগছিল ধারণা হচ্ছিল তাদের জাদুর কারণে যেহেতু জাদু করে দেওয়া হয়েছে এই লাঠি এবং রশিগুলিতে সুতরাং আন্না হাতাসা সেগুলি দৌড় দিয়ে আসছে বড় বড়ো সাপ হয়ে ছুটি আসছে ফাউ জাসাফিন আফসি হেই ফাতা মুসা তখন মোসা আলী সালামের মনে ভয় সঞ্চারিত হইল ভয় লাগলো স্বাভাবিক এটা কারণ মোসা আলি সালাম মানুষ ছিলেন যদিও তার এই বিশ্বাস হয়নি যে এগুলি সাপ বরং এগুলি যে লাঠি আর রসি ছিল আর এগুলি সাপে রূপান্তরিত হয়েছে আর এটা জাদুর কীর্তিম সব বুঝছেন তিনি কিন্তু মানুষের প্রকৃতি হচ্ছে যে ভয়ঙ্কর কোনো জিনিসকে দেখলে একটু ভয় লাগে এই ভয়টাই হয়েছিল মোসা আলি সালামের অন্তরে কল্যাণ আল্লাহ বলছেন আমি তখন বললাম লফ মোসা ভয় করিও না এন্নাকা আন্তাল আলা। তারপরে আর একটা ভয়ের দিক ছিল সেটা হচ্ছে যে এই যে এত জাদু দেখালো এই জাদুকে আমার লাঠি দ্বারা দমন কিভাবে যে করা হবে এর পরিণাম যে কি হবে যদি আল্লাহ জয়ী করবেন ও কিভাবে যে এটা হবে এ সম্পর্কে তিনি কল্পনা জল্পনা করছেন তো একটা আশঙ্কা তো আছে এই ভয়টাকে বোঝানো হয়েছে আল্লাহ পাক বললেন তুমি ভয় করিও না এন্না কান্তাল আলা নিশ্চয় তুমি ওপরে থাকবে মানে তুমি বিজয় লাভ করবে আল্লাহ আল্লাপাক তাহলে ভবিষ্যৎবাণীও করে দিলেন যে বিজয় নিশ্চিত তোমার ও আলকে মাফি এখন তোমার ডান হাতে যা আছে তুমি ফেলে দাও নিক্ষেপ করা তোমার এই যে মজেদার লাঠি তুমি নিক্ষেপ করো তালকা সানাউ এই লোকেরা এই জাদুকররা যা কিছু করেছে এই যে জাদু করেছে আর দেখাচ্ছে জাদুর দৃশ্য সবগুলিকে তোমার এই লাঠি গিলে ফেলবে ইন্নামা সানাও কায়দো সাহের নিশ্চয় যা কিছু এই জাদুকররা করেছে এগুলি হচ্ছে জাদুকরের কৌশল মাত্র ষড়যন্ত্র কৌশল এ অর্থে ব্যবহার হয়ে থাকে ক্য শব্দটি তো এগুলি হচ্ছে জাদুর কৌশল মাত্র আর কিছু না ওয়ালাইউফ ইহু শাহের হাইসু আতা আর যেখানেই থাকুক না কেন জাদু আর যেমন অবস্থায় থাকুক না কেন জাদুকর শাহের ওয়ালায়ুফলে শাহের ও হাইসু আতা আর জাদুকর যেখানেই থাকুক না কেন আর যেই অবস্থায় থাকুক না কেন আর যেমনই জাদু দেখাক না কেন কোনো দিন সে সফল কাম হবে না জাদুঘর কখনো সাফল্য লাভ করবে না শেষ পরিণাম জাদুঘরদের খারাপ না দুনিয়া তাদের সুন্দর হয় না পরকাল সুন্দর হয় ইহকাল পরকাল সব কিছুই তারা নষ্ট করে কারণ জাদুর কাজ হচ্ছে কুফরি কাজ কুফরির কাজ এতে শয়তানের গোলামি করতে হয় শয়তানের পুজো করতে হয় এছাড়া জাদু হয় না এজন্য জাদুর শিক্ষা জাদুর প্রয়োগ জাদু কাউকে দিয়ে করানো যা আমাদের দেশে প্রচলিত আছে বান মারা ভাষা দিয়ে এসবের সাথে সংশ্লিষ্ট যতগুলি ব্যক্তি আছে সবগুলি কুফরি এবং শির করে যে জাদুর শিক্ষা দেয় অথবা জাদু করে কবিরাজ ওঝা কুফরি করল মুশরেক কাফের শির কুফরি ছাড়া জাদু হয় না যারা করালো কেউ গেল যে দুই জন্যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জাদু করে দেন আর না এদের খুব ভালোবাসা আছে এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার ব্যবস্থা করে দেন যতগুলি লোকের সম্পর্ক থাকবে যে কোনো জাদুর সাথে তারা সকলেই কুফরি করে আল্লাপাকর্বুল সোরে বাকারাই বলেছেন অমা কাফারা সোলেমানু ও কিনা সায়াতিনা কাফারু সোলেমান আলী সাল্লাম কুফুরি করেননি কখনো তিনি আল্লাহ নবী ছিলেন এবং তিনি তো জাদুর কাজ কখনও করেননি জাদুর দ্বারা তারা যত চলেনি জাদুর দ্বারা তার জিন আর বাতাস আর পশু পাখির উপর রাজত্ব ছিল না বরং এটা পাকের ধান ছিল ও আলাহ কিনা শয়াতিনা তবে শানরা কুফরি করেছে কাফের হয়েছে কেন শয়তানরা কাফির হয়েছে কারণ তারা মানবজাতিকে সেই যুগের লোকেদেরকে জাদুর শিক্ষা দিত তাহলে বোঝা গেলো জাদুর শিক্ষা লাভ করা জাদুবিদ্যার প্রয়োগ করা জাদু কাউকে দিয়ে করানো সবগুলি হচ্ছে শিরকার কুফরি কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন ওয়ালা ইউফুল হাইসু আতা জাদুকর যে অবস্থায় থাক না কেন কখনো সফল কাম হবে না যখন জাদুকরদের জাদুগুলিকে মুসা আলি সালামের লাঠি গিলে ফেলল তখন জাদুকররা বুঝতে পারলো যে মূসার জাদু নয় যদি মূা আলি সালামের জাদু হয়তো তাহলে কখনো আমাদেরকে হারাতে পারত না তাহলে এমন কোন শক্তি আছে যেই শক্তি আমাদের কাছে নেই সুতরাং মূসা আলী সালামই হক পথে রয়েছেন ফাউল কেয়া সাহরা তো যখন এই একই দৃঢ় বিশ্বাস তাদের হয়ে গেল যে মূসা আলি সালাম সত্য পথের প্রথিক সেই সময়ে জাদুকররা শেষদাই অবনত হয়ে গেল শেষদায় লুটিয়ে পড়ল কালু তারা বলল আমার না বেরব্যে হারোন অমুসা আর আমরা মূসা আর হারুনের পালন কর্তার প্রতি ইমান নিয়ে আসছি বিশ্বাস করছি আমরা মমিন হয়ে যাচ্ছি তখন ফেরাউন হতভম্ব। ফেরাউন বলল আমান তুমলা কালা ফেরাউন বলল আমান তুমলাহু কাবলান আজানাল্লা কুম কি তোমাদেরকে আমি অনুমতি দিয়েছি এই কাজ করার এই সিদ্ধান্ত থেকে নিলে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পূর্বেই তোমরা এই ইমানের সিদ্ধান্ত নিলে ইন্নাহুল্লা কবির রকুমল্লা জি আল্লা হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এরপরেও জনসাধারণকে দেশবাসীকে এই ফের আউন প্রতারিত করতে চাইছে ধোকা দিতে চাইছে বেকুব বানাতে চাইছে বুঝতে পেরেছি ইন্নাহু কবিরকুমুল্লা জি আল্লা মাকুমুসেহের এই তো তোমাদের বড়ো গুরু মুসাই হচ্ছে তোমাদের গুরু যে তোমাদেরকে জাদু শিখেছে আসলে তোমাদের ওস্তাদ এই জন্য ওস্তাদের তো কথা মানবে। তার তো আনুগত্য স্বীকার করবে। ফালা ও কাত্তি আন্না এই দিয়াকুম আর জাকু মিন খেলাফ শুনে রাখো তোমাদেরকে ছেড়ে দেবো না অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে আর তোমাদের পাগুলিকে উল্টো করে আমি কেটে দেবো ডান হাত হলে বাম পা আর বাম হাত হলে ডান পা এই হচ্ছে মিন খেলাফ উল্টো করে কেটে দেবো একটি হাত একটি পা এইভাবে তোমাদের হাত পাকে কেটে দেবো বলা ওসাল লেবান্না কোমফি জজুই এ নাকল আর খেজুর গাছে তোমাদেরকে শুলে চড়াবো ওয়ালা তাই আলাম অবশ্যই বুঝতে পারবে তখন আসাদা ও আবকা আমাদের মধ্যে কে বেশি প্রবল শাস্তি দিতে পারে কঠোর শাস্তি দিতে পারে আর কার শাস্তি হচ্ছে দীর্ঘ বা স্থায়ী যেই শাস্তি তোমাদের উপর আসবে এখানে অল্প সময়ের বিরতি আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি আল্লাহ ফাকরবুল আয়োজন আমাদের কথা কাজকে কবুল করেন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 হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজা বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরুল আলমিন সুরায় তহার আয়াত নম্বর বাহাত্তর এরশাদ করছেন এই জাদুকরদের কথা যারা ইমান নিয়ে এসেছিল মুসা আলি ইসালামের ওপর তখন তাদেরকে হুমকি দিয়েছিল ফেরাউন শাস্তির সেই সময় এই জাতুকররা যারা তৌবা করে মুসলিম হয়েছিল মমিন হয়েছিল তারা উত্তরে বলেছিল লু সেরা কালামা যা আনামিনাত হে ফেরাউন আমাদের কাছে যে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে যে মুসাই সত্য পথের পথিক এর ওপর তোমাকে তোমার কথাকে কখন আমরা প্রাধান্য দেব না তোমার কথা মানতে পারি না ওয়াল্লাজি না আর সেই সত্তার ওপর তোমার কথাকে প্রাধান্য দেব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই একটি তাফসির তাহলে ওয়াল্লাজি ফাতারানা এ ওয়াও আকফের জন্য আর বিকেল আমরা যারা বুঝেন তাদের জন্য বলছি আর কোন কোনো তফসির কারণ বলেছেন যে ওয়াল্লাজি ফাতারানা এ আউ শপথের জন্য তাহলে অর্থ হবে যে সুস্পষ্ট দলিল প্রমাণ আমাদের কাছে এসে যাওয়ার পরে হে ফের তোমাকে অগ্রাধিকার কখনো দেব না তোমার কথা মানতে পারি না ওয়াল্লাদি ফাতারানা সে আল্লাহর শপথ করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর শপথ করে বলছি ফাক জে মা আনতা কাজ সুতরাং তুমি যা করার করো তুমি যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নাও তাকজি হাজ হায়াতিয়া তুমি একমাত্র সিদ্ধান্ত নিতে পারো বা কর্তৃত্ব খাটাতে পারো এই পার্থিব জগৎ তোমার ক্ষমতা আমাদের মত পর্যন্ত চলবে এই দুনিয়াতেই চলবে তারপরে আর তোমার ক্ষমতা চলবে না আর করে নেবে আমাদের আমান আলানা খাতা আক্রাহানা আলী হেমিনা খাই আবকা নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের প্রতি ইমান নিয়ে এসেছি করে আল্লাপাক আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দেন অমা আক্রাহাতান আলী হেমিনা শেহর আর যেই জাদুর জন্য তুমি আমাদের ওপর জবরদস্তি করেছো জাদু করতে বাধ্য করেছো তাও যেন আল্লাহাক আমাদের মাফ করে দেন অল্লাহ খাইরু আবকা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ এবং তিনি স্থায়ী তারপরে মহান আল্লাহ এরশাদ করছেন ইন্না হু মাইয়া তেরব্বাহু মুজিরমান জেনে রাখো যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে হাজির হবে অপরাধী হই যে কোনো অপরাধ করুক সিরকির কুফরির অপরাধ করুক আর পাকের ফরজ অজেব ছেড়ে দেওয়ার অপরাধ করুক হারাম নিষিদ্ধ কাজ করার অপরাধ করুক একলাখ চরিত্র নষ্ট করার অপরাধ করুক আল্লাপাক বলছেন যে ব্যক্তি তার রবের সামনে হাজির হবে অপরাধী হই ফাইনালাহু জাহান্নম তার জন্য জাহান্নম রয়েছে লাইয়ামু তো ফিহাওয়ালা ইহিয়া সেখানে না মত আসবে সেখানে মৃত্যুবরণ করবে না মতের আকাঙ্ক্ষা করবে জাহান্নামে কিন্তু কখনো মত আসবে না ওয়ালাই আহিয়া আর সেখানে জীবনের মতো জীবনও পাবে না এর মানে এই নয় যে হায়াত থাকবে না মত থাকবে না বরং এর অর্থ হচ্ছে মদ হবে না যেমন নবী কারিম সাল্লা সাল্লামের হাদিস সাহিব খারিজ অন্য অন্য জান্নাতিরা জান্নাত যখন চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ ফখরবুল আলমিন একটি পশুর আকারে মদকে নিয়ে আসবেন জাহ্নাত জাহানের মাঝখানে আডাক ডাক দেবেন ইয়া আহলাল জানা হে জানা তিরা দেখো জাহান্ন দেখো আর জাহান্ন জ্বলবে জ্বলবে জ্বলবে কোনোদিন মত আসবে না জান্নাতে চিরকাল অবস্থান করবে কখনো মত স্পর্শ করবে না জান্নাতীদের খুশির শেষ থাকবে না আর জাহান্নামীদের শোকের ছায়া নেমে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাই বলেছেন যে সেখানে মত হবে না জাহার নামে ওয়ালাইয়া হায়াত প্রাণ আছে কিন্তু এই হায়াত কত লাঞ্ছনাকর হায়াত এই জীবন কত লাঞ্ছনা আর শাস্তির জীবন সুতরাং এ কোনো জীবন হইল পশু পাখির নিকৃষ্ট আল্লাপাকের প্রাণীর জীবনের চাইতে ভালো আল্লাহ পাক তারপরে বলছেন মমিনদের কথা অমাইয়াতে হে মো মেনান কাদামেল সালেহাত আর যেই ব্যক্তি আল্লাপাকের কাছে ইমানের অবস্থায় আসবে মমিন হয়ে কাদামেল আস আলিহাত আর সে সৎকাজগুলি করেছে ফাউলাইকা ফাউলাইক আলহমাতুল উল্লাহ তাদের জন্য রয়েছে আদার্জাতুল উল্লাহ উচ্চ মর্যাদা আল্লাপাকের কাছে জান্নাতে তাদের জন্য বহু মর্যাদা রয়েছে আর বড় উচ্চ মর্যাদা রয়েছে জান্নাত আদন তাদের জন্য স্থায়ী জান্নাত সমূহ রয়েছে তাজির মিন তাহাতিহাল আনার যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে খালেদিন আফিয়া সেখানে চিরকাল থাকবে ওয়াখা জাজা ও আর এ হচ্ছে প্রতিদান ওই সব লোকের যারা আত্মার পরিশুদ্ধি করবে যারা পাক পবিত্র হবে নিজের অন্তরকে শিরকুফুরি হিংসা বিদ্বেষ আর অন্তরে যে সব পাপ অন্তরে হয়ে থাকে মানুষের আল্লাহর ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে সে সব থেকে কুপ্রবৃত্তির অনুসরণের কামনা বাসনা তারপরে সংশয়ের ব্যাধি এসব অন্তরের ব্যাধি এসব থেকে যারা অন্তরকে পাক পবিত্র করলো যারা নিজের জীবনকে পাপ থেকে মুক্ত করলো এরা হচ্ছে তাজাক্কা আর তাদের প্রতিদান হচ্ছে জন্নাত আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদের সকলকে যেন জন্নতুল দোষ দান করেন ওয়ালাকাত এখান থেকে আল্লাহ জীবনের আরেকটা দিক উল্লেখ করেছেন তা হচ্ছে মুসা আলী এখন মিসর ছেড়ে তার বংশধরকে বনি ইসরায়েলদেরকে নিয়ে বিদায় হয়ে যাচ্ছেন এই জালেমের কবল থেকে বাঁচার জন্য আর সামনে আসবে সমুদ্র লোহিত সাগর সেটা নদ ছিল না বরং সেটা ছিল লোহিত সাগর এটা হচ্ছে গবেষক মোফেসেরিনদের মত তো সামনে যখন চলে আসলো সমুদ্র আর পিছন দিকে তাড়া করে জানতে পারলো ফেরাউন যে মুসা তার বংশধরকে নিয়ে তো সুরক্ষিত স্থানে চলে যাবে তাহলে এদেরকে তো আর দাস দাসই বানাতে পারবো না এদের প্রয়োজন রয়েছে তারপরে এরা এইসব অপরাধ করে দেশ থেকে চলে যাবে যেটাকে ফেরাউন অপরাধ মনে করতো আল্লাপাকের এ বাদতবন্দি করা ফেরাউনকে রব প্রভু বলে স্বীকার না করা এগুলি ছিলাম মুসলিমের আরো অন্য সাহি আদিস রয়েছে আল্লাহ করে নিঃসন্দেহে আমি মুসা আলী সালামকে ও করেছিলাম আমার বান্দাদেরকে মানে ইসরাইলদেরকে রাতারাতি তুমি নিয়ে চলো ফখরে বুল আহম তারিকফিল বাহরে আর তাদের জন্য সমুদ্রে শুকনো রাস্তা তৈরি করে নাও লাত দ্বারাকা ওয়ালাত আর ভয় করবে না তুমি যে তোমাকে ধরে ফেলবে দারাকান ফেরাউন ফেরাউনে সেনাবাহিনী ধরে ফেলবে এই ভয় করে ওয়ালাত আর কোন রকমের তুমি ভয়ে ভীত হই না ফাত বা আহম ফির আউনবে জুনুদ্দি তখন ফেরাউন তাদের কে তাড়া করে আসল তাদের পিছনে ছুটি আসলো বেজুন ও দেহী তার সেনা সামন্ত নিয়ে ফাগাশি আহম মিনালে মাগাসী আহম তখন সমুদ্র তাদেরকে ঢেকে ফেলল মানে সমুদ্র তাদেরকে ডুবিয়ে দিল চড়াও করলো তাদের ওপর মাগাসিয়াহ এমনভাবে যে তাদেরকে একেবারে ডুবিয়ে ধ্বংস করল ঘটনা এই যে আল্লাহাক রব্বুল আলমিন মুসা আল ইসাল্লামের জন্য রাস্তা তৈরি করে দিল আল্লাহাকের পক্ষ থেকে বিশেষ কুদরত এই মজিজা শুকোনো রাস্তা দুই দিকে পানি থেমে গেল শুকনো রাস্তা তৈরি হয়ে গেলো মুসা আলি সাল্লামের লাঠি মারাই আর মুসা আলি সাল্লাম তার দলের লোকদেরকে মমিনদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউন যখন কাছিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে দেখলো রাস্তা তো শুকনো আছার এই রাতো পালিয়ে যাচ্ছে এদেরকে ধরতে হবে ঝাঁপ দিল রাস্তা তো আছেই শুকোনো রাস্তা কল্পনা করতে পারিনি যে এই রাস্তা আল্লাহ ফাকর্বুল আলম স্পেশালি মমিনদের জন্য তৈরি করেছেন এটা অবাধ্যদের জন্য কাফেরদের জন্য নয় তাদের ওই অধিকার নেই আল্লাফা রাবুল আলমিন তখন পানিকে হুকুম করলেন যে পানি এখন তুমি আপন গতিতে চলতে শুরু করো আর তোমার বাধা আপন গতিতে চলতে এইভাবে আল্লাপা আকরুল আলম ফেরাউনকে ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন ডুবিয়ে ও আদাল ফেরাউন ও কৌমাহা ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করেছিল সঠিক রাস্তা দেখায়নি কুপর আমার দিয়েছে বিভ্রান্ত করেছে ইয়াবানী ইসরাইল হে ইসরাইল গোত্রের মিন লোকের আকাদ আল্লাহ পাকি ইসরাইল মমিনদেরকে নিয়ামত স্মরণ করাছেন আল্লাপের আর মানে ইসরাইল যারা তারপরে এসছে তাদেরকেও স্মরণ করানো হচ্ছে মুসাল ইসলামের পরে যে বংশধর ইসরাইল গোত্রের লোকের এসে যে তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদের বাপদাদাদেরকে যেসব নিয়ামত দিয়েছিলাম সেসব নিয়ামত স্মরণ করো সুতরাং তোমরা কুফরি করবে না পাকের অবাধ্য হবে না তোমাদের নবী ভবিষ্যৎবাণী করেছেন তাওরাত ইনজিল ভবিষ্যৎ বাণী রয়েছে যে শেষ নবী মহাম্মদ রসুল আগমন করবেন আর তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন সুতরাং এটাকে অস্বীকার করবে না যদি এটা অস্বীকার করো তাহলে নিমজ্জিত হবে কখনো মুক্তি পাবে না তাই আল্লাপাক এরশাদ করছে ইহা বাণী ইসরায়েল হে ইসরায়েল গোত্রের লোকেরা কাদ আঞ্জাই আদু বেকুম নিশ্চয় তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম তোমাদের দুশ্মন থেকে ও আদনা কুম জান এ বা এবং তুর পর্বতের ডান দিকে তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে সেখানে আল্লাপাক রবুল্লা আলমিন মুসা আলি সালামকে ডেকে তাওরাত দেবেন আর দিয়েছেন আল্লাপাক ওয়ান্লা আলী কান্না সালা আরও অনুগ্রহ করেছিলাম যে তোমাদের উদ্দেশ্যে মান এবং সালোয়া আসমান থেকে নাজিল করেছিলাম মান সালওয়া মান এক ধরনের ছিল হালুয়া জাতীয় খাবার যা আল্লাপাক আসমান থেকে নাজেল করতেন প্রতিদিন সকালে আসতো আর বেনা মেহনতে এবং ইসরায়েলদের কি আল্লাপাক বেশ কিছুদিন এই রিজিক দান করেছিলেন কিন্তু তারা যখন এই রিজিকের অপব্যবহার করল আর এই রিজিক সম্পর্কে আল্লাপাকের সুক্রিয়া আদায় করলেন অবাধ্য হল আল্লাহ পাকের রব্বুল্লা আলম এই নিয়ামত চেনে নিলেন ওয়া সালোয়া এবং সালোয়া এক ধরনের পাখি যে পাখিগুলি সকাল সকাল প্রতিদিন আসতো আর আল্লাপাক বললেন যে তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা পানাহার করো কলো মিন তৈ বা তেমারাজাকুম তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু ভক্ষণ করো হারাম ভক্ষণ করিও না ওলাতা তো অফিহে আর এই ক্ষেত্রে তোমার সীমা লঙ্ঘন করিও না তার মানে তোমরা প্রয়োজনের বেশি তোমরা নেবে না এবং জুল মত্যাচার করবে না পাপ করবে না ফাই আহিল্লা আলিহ আর এই রকম যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে আমার ক্রোধ তোমাদের ওপর নেমে আসবে অমাই আহিল্লা আলিহে গাদাবি ফাঁকা হাওয়া আর যার ওপর আমার ক্রোধ নেমে আসবে আল্লাহ পাকের গজব আসবেন আল্লাহ পাক রাগান্বিত হবেন সেই ব্যক্তি ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক আমাদের কোন খাতা মাফ করে দেন আমাদেরকে কোরআন বুঝার এবং তার মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন ওসলাল আলবীনা মোহাম্মদ ও আলা আলী ওসাহাবি আজমাই قضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء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 যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহম যে সত্যিকার মমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়া কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব। দিনই দায়ী দায়িত্ব जा मानवतार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्